শিশু কিশোর ছোটে আয় যা বিশো নর মোদিনশোর ছোটে আয় যা বিশো নর মোদিন আয় যা বিশো নদী নাই হার সি তা তু সালাম সূরল্লাহ আসালা তু সালাম হরি বলা আসালা তু সালাম আমার নবী শুনতে পায়ে দু রূমি কে জিন্দা নো বিয়ে গিয়ে সালাম আমার নী শুনতে পায়ে দু ভূমি তে জিন্দা নো বিয় সালামে আয়োরে কনে যা জিন্দা নো বিয়ালা তু সালামা তু সালাম তু সালাম শিশু কিশোর নবির কাছে ছিলো আমি আদরে ভালো দেশে কোলে তোলে নিত ছোট শিশুদের শিশু কিশোর নবির কাছে ছিলো छोट शिशु देवी छोटे आये जाए हाथी बेस छोटे आये जायर पारी जा ya tu wa salamu alayka ya rasul allah as salatu wa salamu alayka ya habib allah as salatu wa salamu alayka ya rasul allah as salatu wa salamu alayka ya habib allah roti bas haje sham ko tum humin chhutey jaye sharire diye tara kalam jane kahar par roti bas haje sham ko tum humin मिल ससुरचु जाए ससुर আমি গোরে কেন আমি গোরে যাই তুাল শিশু কেশ মোদী হি রা তু কা الصلاه والسلام عليك يا الله الصلاه والسلام عليك الله الصلاه والسلام عليك يا حبيب الله